نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال تعالى في آية أخرى فمن جاهد فإنما يجاهد لنفسه আলিান দরবারে লক্ষ কোটি শুক্র সুযোগ যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে তার হাস দরবারে আসার বসার তৌফিক দান করেছে। এবং একটি দিনী জামাত মোবারক জামাত সাথে বসার এবং সেই জামাতের সান্নিধ্যটা অর্জন করার জন্য সুযোগ দান করেছিল জন্য দিল থেকে প্রথমেই কারিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দিনের জন্য মেহনত করতে পারা দিন শেখার জন্য ইমান শেখার জন্য বের হতে পারা আল্লাহ রাস্তায় এটা মহজ আল্লাহ তালার দয়ার অনুগ্রহ এটা কেউ বুদ্ধি আর চালাকির দ্বারা করতে পারে না আল্লাহ তালা যাদেরকে তৌফিক দান করেন ন্যায় মাত্র তৌফিক তাদের জন্যই এটা সম্ভব আল্লাহতালা কারিমে বলেন জা যারা দিনের জন্য মজা করে দিন শেখার জন্য ইমাম শেখার জন্য আমল শেখার জন্য দাওয়াততাবলিগে যারা যায় তারা দিন শেখার জন্য যায় ইমান শেখার জন্য যায় নিজেকে পরিশুদ্ধ করার জন্যই যায় আল্লাহ তালা বলেন যে যারা এরকম দিন শেখার জন্য মোজা করবে এবং যা আদা ফাইন নামা ইউজাহিদুল ইন সে নিজের লাভের জন্যই এই কাজটা করবে আল্লাহ তালার কোনো লাভ নেই কোন উপকার নেই আল্লাহ তালা নিজের লাভের জন্য সেটা করলো নিজের কল্যাণের জন্যই সেটা করলো আমরা যে জামাতের সাথে বসেছি দিনের একটা মুবারক জামাত এরকম জামাতের বহুত বড় ফজিরত আল্লাহ তালার কাছে বহুত বড় মর্যাদা আছে যারা দিন শেখার জন্য এরকম বের হয় ইমান শেখার জন্য বের হয় বুখারেশ্বরী হাদিসে আছে রসুল্লাহ সাল্লাই বলেন মানিক যার পা দুটি পা আল্লাহ রাস্তায় ধুলায় ধূসরিত হইল আর তার মানে সে দিন শেখার জন্য ইমাম শেখার জন্য বের হইল হয়ে আল্লাহ রাস্তায় চলল আর এই চলার পর তার দুটি পা ধুলায় ধূসরিত হইল আল্লাহ রসুল বলেন ওই জন্য ওই পাওয়ালা ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে আল্লাহ তালা হারাম করে দেন হাদিসে আছে মান সালাকা মনসালাকা তরিক কোন ব্যক্তি একটা পন্থা অবলম্বন করেছে যেই পন্থার দ্বারা উদ্দেশ্য হলো দিন শেখা ইমান শেখা কারণ দিনকেও তো শিখতে হয় ইমান কেউ শিখতে হয় দুনিয়া যেমন শিখতে হয় দিনকে এরকম শিখতে হয় ইমান কেউ শিখতে হয় আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দিন শেখার জন্য জন্য একটা পন্থা অবলম্বন এখানে বলা হয় যে ভর্তি দাওয়াত তাবলিক এটা একটা পন্থা এটা একটা পথ এটা একটা রাস্তা এরকম পন্থা যদি কেউ অবলম্বন করে আল্লাহ রসুল বলেন ইলাল তরিফল আল্লাহ তাবারক তালাই আমলের বদৌলতে তার জান্নাতের পথকে সহজ করেছে দাওয়াত তাবলি কেটে তো চলতেছে অনেক আগে থেকে সকল নবীরসুলগণের কাছ থেকে রয়েছে দাওয়াত তাবলিক কোরআনের পাতা খুললে দেখা যায় আজকেই পড়ায় আসলাম জালাইন শরীফ জালাইন শরীফ তফসিরে জাহালাইন শরীফ কোরআনের আয়াত হুদ আল ইসলাম দাওয়াত দিয়েছেন সুয়েব আল ইসলাম দাওয়াত দিয়েছেন সালে আল ইসলাম দাওয়াত দিয়েছেন সকল নবীরই দাওয়াত দিয়েছেন কাছে তাও দাওয়াত দিয়েছে প্রথমে তাও তারপর এসতে ভারের দাওয়াত এই দাওয়াত তো আজকে থেকে নয় বহু আগে থেকেই আসতেছে আমাদের নবীও দাওয়াত দিয়েছেন তবে বর্তমান চলমান যে দাওয়াত এবং সাবলিগ এটা এই নিয়মের প্রবর্তন করেছেন দারালম দেওয়বানদের সূর্য সন্তান কৃতি সন্তান যিনি একসময় দারদের মহাদ্দেশ ছিলেন এবং মুফাসিরও ছিলেন এবং ছাত্রও ছিলেন এবং শিক্ষকও ছিলেন একসময় উনি এই কাজটাকে প্রবর্তন করে গেছেন আল্লাহ তাবার কোয়াতালা ওনার কবরকে নূর দিয়ে ভরে দিন আল্লাহ তালা তার দরজাতকে বলন্দ করেন জান্নাতের মধ্যে এই কাজটাকে সারা বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করে দিয়েছেন সম্প্রসারিত করে দিয়েছেন আমরা সকলেই জানি তার নাম হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলেম তিনি একজন বহুত বড় উঁচা মাপেরা আলেম ছিলেন শুধু এলেমের দৌলত যে পাইছেন তাই নয় এলেমের সাথে সাথে আমলও পাইছেন আল্লাহ তালা ওনার দিলের মধ্যে এলেমের কারণে একটা ফিকির ঢুকা দিয়েছেন যে উম্মদকে হেদায়তের পথে আনার জন্য কি ব্যবস্থা অবলম্বন করা যায় দিলের মধ্যে আসলে যাদের দিলের মধ্যে আল্লাহ এলেম দেয় এলেম আল্লাহ গুণ এই এলেম যারা পায় আল্লাহ তাদেরকে মানুষের হেদায়তের মাধ্যম আল্লাহ তালা বানিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তার দ্বারা হেদায়ত করে হেদায়তের মাধ্যম হওয়া এটা বহুত বড় দৌল আছে বড় দৌল আলী রাজিয়ালকে লক্ষ্য করে হুজুর পাকালাম বলে সঠিক পথ পায় নামাজের রাস্তা অবলম্বন করে মসজিদের রাস্তা করে তোমার দ্বারা যদি একটা মানুষে এরকম সঠিক পথ পায় তো তোমার জন্য এটা উত্তম দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ থেকে উত্তম তো আসলে এই দাওয়াত এবং তাবলিক এটি অত্যন্ত মোবারক আমল এই আমলের মর্যাদা বয়ান করে শেষ করা যাবে এই আমলের মধ্যে দেখেন কি কি আছে কি কি আইটেম আছে আমলের মধ্যে আল্লাহ তালা নবীনগণকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তিনটা উদ্দেশ্য দিয়ে আর কি সংক্ষেপে তিনটা উদ্দেশ্য এইভাবে বলা হয় তালিম তাবলিক আরেকটি হল তস্কিয়া তিনটা উদ্দেশ্য তো তাবলিক তো আছে সরাসরি এদের নামই তো তাবলিগ আবার তালিমও আছে মাঝে মধ্যে হালকা বন্দি হয়ে বসে কোরআনের ছোট ছোট সুরা কেউ পরে কেউ শোনে শেখা হয় এবং শেখানো হয় কিনা তা আলিমের হালকাবন্দি হয়ে আমাদের মধ্যে এটা আমল আছে তা আলিম আস যে পর্যায়ের উচ্চ পর্যায়ের তা আলিম আছে ওই পর্যায়ের না কিন্তু কিছু প্রাথমিক তা আলিম আছে সুরা ছোট ছোট শুদ্ধ করে কিভাবে তেলওয়াত করতে পারে প্রতিটি মুসলমান যদি ওই সুরাগুলো না জানে পাঁচটা সুরা না জানে নামাজের মধ্যে পাঁচটা সুরা যদি না জানে পাঁচটা দোয়া যদি না জানে তার নামাজই তো হবে না নামাজ কিভাবে হয় তার মনে করেন দোয়ায় মাসুরা আছে আত্মা হিয়াতো আছে দুরুৎ শরীফ আছে সানা আছে দোয়ায় পুনুত আছে এই যে পাঁচটা দোয়া তো লাগবেই পাঁচটা সুরাও লাগবে এগুলিরও কিন্তু তা আলিম এখানে দেওয়া আবার তাজকিয়া তাজকিয়া মানে আত্মার পরিশুদ্ধি অর্জন করা से आहमदुल्ला प्रत्येक व्यक्ति किन्नाथ अनुजयी चलो सोन्नाथ अनुजयी चले निजेकी परिशुद्ध कर सब तालीमस्था गा, गारे गा, बहन कर खेदमत करजे भर अहंकार के दूर करहंकार के दूर करशुद्धि अर्जन करवस्थापना आ তো নবীর আল্লাহ তালায় তিনটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়ে দিলেন এই পৃথিবী এই তিনটা উদ্দেশ্যই কাদের মধ্যে আছে নবী রসুলগণ এখন নাই কিন্তু নবীর রসুলগণ আমাদের আখিরি নবী সৈদুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাহাম আমাদের জন্য যে দিন রেখে গেছেন এই দিন তোমারকে ওসিয়ত করে গেছেন আমাদের আল্লাহ রসুল ওসিয়ত করে গেছেন নসিহত নয় ওসিহত করে গেছেন যে তোমরা আমার এই দিনকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত থাকবে ভাই থাকবে কিনা আমাদের নবী আখেরি নবী আমরা হলাম আখেরি নবীর আখেরি উন্মত আখেরি উন্মত হিসেবে একটা দায়িত্ব বোধ হয় কিন্তু দিন কিভাবে থাকবে যেভাবে বেইমানির দাওয়াত চলছে উপর ছিড়িকের দাওয়াত চলছে দিনের যদি দাওয়াত না থাকে কিভাবে থাকবে এই কিভাবে থাকবে কিভাবে নবীদের শিক্ষা যে মিশন নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে তিনটে মিশন তাবলিগ তালিম এবং উম্মতকে ওসিরত করে গেছে বিশেষ করে উম্মতের ওলামা একরামকে উত্তরাধিকার বানিয়ে গেছে উম্মতের ওলামা একরামকে উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ ওলামা এক রামগণ নবীগণের উত্তরাধিকার বিশেষভাবে ওলামা একাম দিনের মিশনের নবী রসুলগণকে যেই উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল সেগুলির দায়িত্ব প্রাপ্ত হয়েছে যে তারা বিশেষভাবে এগুলির খোঁজখবর নিবে এবং এগুলি তারা উন্মতের মাঝে প্রচার এবং প্রসারের রূপ দিতে এই তিনটি কাজ তালিম তালিমিক এটা আমাদেরকে আল্লাহ রসুল ওসিয়ত করে গেছেন যে এই তিনটা কাজ তোমরা প্রচার প্রসার করো দাঁত এবং তাবলিগের মাধ্যমে এটা সম্প্রসারণ ঘটাও তাহলে দিন টিকে থাকবে সেজন্য ওলামা একরামকে উত্তরাধিকার মানানো হয়েছে ওলামা একরাম দিনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ওলামা ইকরাম লাগবে কারণ আল্লাহ রসুল তাদেরকে বলে গেছেন যে আল ওয়ালামা ওরাস তো লামবে আসলে প্রকৃত এলেম ওয়ালা তারাই এলমের দৌলত তারা পাইছে ওলামা একরাম ইমান শেখার জন্য ইমান জানার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে জানার জন্য এলেন ছাড়া কখনো সম্ভব নয় আর শরিয়তের বিষয়ও আমরা কোনটা সোনাত কোনটা সোনাত নয় কোনটা ইমান কোনটা ইমান নয় কোনটা দিন কোনটা দিন নয় এটা কিভাবে জানবো ওলামা একরাম যদি তাদের থেকে যদি আমরা না জানি ওলামা একরাম তারা কোরআন হাদিসের বিজ্ঞ কোরআন হাদিসের বিষয়ে গবেষণা অনেক বেশি আমরা হয়তো দুই জানি কিন্তু ওরা বেশি জানে অনেক বেশি জানেজন্যসুল সাল্লাহ ওলামাকে দিনের দিক থেকে উত্তরাধিকার বানিয়ে গেছে কোরানেও আছে ওলামাকে উত্তরাধিকার বানানো আল্লাহ বলেন শুরুতে আছে আল্লাহ তালা বলেন যে যারা জমিনে কমজোর দুনিয়ার দিক থেকে কমজোর ওলামা একরাম দিন নিয়ে সময় ব্যস্ত থাকে যার কারণে তারা দুনিয়ার দিক থেকে কমজোর একটা আলেম একটা মাদার সাঁকুরায় কয় টাকা বেতন পায় ওদের কি জ্ঞান বুদ্ধি নাই ওরা যদি চাইতো দুনিয়া কামাতে পারতো লাখ লাখ টাকা কামাই করতে পারতো কিন্তু আল্লাহ তালা ওই কাজে ওদেরকে লাগায় দিনের প্রচার এবং প্রসারে কাজে আল্লাহ লাগায় রাখছে কারণ দুনিয়ার দিক থেকে কমজোর কিনা কমজোর আল্লাহ তালা বলতেছেন যে এই কমজোর টপকা যারা আছে ওলামা এদের প্রতি আমি দয়া করবো অনুগ্রহ করবো এটা আমার ইচ্ছায় আর কি করব এদেরকে আমি দিনের নেতৃত্ব দান করবো এদেরকে আমি তাদেরকে দিনের নেতৃত্ব দান করবো এই কমজোর তপাকে যারা কমজোর আল্লাহ তারা তাদেরকেই নেতৃত্ব দান করেন এই জন্য ওলামাইকরাম দিনের নেতৃত্ব দিয়ে থাকে দিনের প্রত্যেকটি কাজ ওলামাইকরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এই যে মসজিদের মেয়ারাব এই মেম্বার এটা কার তত্ত্বাবধানে পরিচালিত হয় ওলামা ইকরামের তত্ত্বাবধানে কারণ আল্লাহ রসুল যখন ছিলেন আল্লাহ রসুলের যে মেম্বার ছিল আল্লাহ রসুলের যে ছিল সেটা আল্লাহ রসুল নিজে পরিচালনা করে নিচে পরিচালনা যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন দায়িত্ব দিয়ে গেছেন যে অবর্তমানে ওলামা দিনের যারা ইমাম দিনের নেতৃত্ব যাদের হাতে তাদের দ্বারা এই মেহরাম আর মেম্বার পরিচালিত তার মানে দিনের প্রত্যেকটি কাজ তাদের মাধ্যমে পরিচালিত এই জন্য দাওয়াত শুধু দিনের কাজ নয় এখানে কোরআন হারিফ এর সার জিনিস সার সংক্ষিপ্ত জিনিস সবগুলোই আছে না ওই যে বললাম যে নবীর হসনগনকে আল্লাহ তালা তিনটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সেই তিনটা উদ্দেশ্যেই কিন্তু এই দাওয়াত তাবলীগের মধ্যে আছে তা আলিম আছে তাবলিগ আছে আমি মানি না এটা তার চরম গোমরাই হবে চরম গমরাই হবে পদভ্রষ্টা হবে এবং চরম ইমানের পরিপন্ধিক আছে এটা কখনো হইতে পারে আপনি ইমান শিখবেন দিন শিখবেন আর ওলামাকে উপেক্ষা করে চলবেন ওলামা না। এবং তাদের কথা তাদের ফায়সলাকে আমি মানব না এটা কোনো দিন হইতে পারে না কোনো দিন পারে না এটাকে দিনের নামে বদ দিনে ইহুদ নসারা চক্রান্ত ইহুদ নসারা এতে হবে ষড়যন্ত্র করে মানুষদেরকে সাধারণ মানুষদেরকে ওলা থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় কেন বিচ্ছিন্ন করে দিতে চায় যে যখন মানুষ সাধারণ মানুষ আলেমদেরকে মানবে না যারা দিনের ধারক বাহকদের মানবে না তখন নিজে নিজে মন করা চলবে আর মন গড়ার চললে ওটা দিন হবে না ওরা জানে ভালো করে জানে আসলে মন গড়া চললে কি দিনের কাজ হয় কেউ কি মন করা নামাজ করতে পারবে নামাজ তো তারও নিয়ম আছে প্রত্যেকটি কাজেরই নিয়ম আছে এই জন্য দাওয়াত এবং তা বিষয়ে ওলামায়ে কেরামদের মশওয়ারা অনুযায়ী তত্ত্বাবধানা অনুযায়ী তাদের চিন্তা ফিকির অনুযায়ী তাদের ফয়সলা অনুযায়ী এটাও পরিচালিত হইতে হবে হজরত মালান ইলিয়াসুল তিনি যখন তার জীবনদের সাথে এই কাজকে সূচনা করেছিলেন এবং এই কাজের সম্প্রসারণ ঘটাইছিলেন তখনও তিনি তৎকালীন যুগের বড় বড় ওলা ওনার সাথে পরামর্শ করেই যোগাযোগ রেখে সম্পর্ক রেখে তাদের থেকে দোয়া নিয়ে সুজ বারকাত নিয়ে তিনি এই কাজকে আঞ্জামছেন সর্বযুগেই ভাবে ওলা ভাই সাথে পরামর্শ করে এই কাজ করা হয়েছে কখনো ওলামা একরামদেরকে এমপি মনে করি ওলামা একরামদের কাছে যাবো না ওলামা একরকে বাদ দিয়ে আমি যেটা বুঝি সেটাই করব এরকম কখনো গোড়াবে কখনো ছিল কখনোই ছিল না আল্লাহকে মাফ করুক ঢুকে গেল বর্তমান তাবলিগের মধ্যে ফেতনা ঢুকে গেছে যে ওলামা একরামকে এরকম উপেক্ষা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে করে বাস আমি যেটা বুঝি সেটাই তাবলিগ ওটা কি তাবলিক বলে তাবলিক দিনের কাজ একজন মুসল্লিম মনে নামাজ পড়তে আসছে নামাজ পড়তে আসে মসজিদে ঢুকে বলেছে আমি ওম সাহেবকে মানি না আমি যেভাবে মারি নামাজ করে চলে যাবো তার নামাজ হবে ঠিক বিষয়টা ওই হয়েছে কিছু আমাদের ভাইয়েরা না বোঝার কারণে মূর্খতার কারণে গোড়াবিবরার কারণে উগ্রতার কারণে ব্যক্তি পূজার কারণে তারা বলতেছে কিমরা চরম পদভ্রষ্টতা এবং এটা ইমান পরিপন্থিকাজ আল্লাহ মাফ করুক অনেকে আবার আলেমদেরকে গালিগালাজ বসতেছে ভাই ওলামাই রাম তাদের এক একটা ফিকির তাদের এক একটা চিন্তা চেতনা আল্লাহ তালার কাছে বহুত বড় মর্যাদা রাখে বহুত বড় দাম রাখে বহুত বড় দাম রাখে বহুত বড় মর্যাদা রাখে ওলামাই গ্রাম শুধু চিন্তা ফিকির করে এক একটা জিনিস দিবে কর্মসূচি দিবে আর একজন সাধারণ মানুষ সারা সারাদিন খাটবে মেহনত করবে কিন্তু ওলামাইকরাম ওই চিন্তা ফিকিরের আল্লাহবাগের কাছে বহুত বড় দাম বহুত বড় জন্য দিনের প্রত্যেকটি কাজ দাওয়াত এবং তাবলিক বিশেষ করে যেহেতু এটা হলো দিনের মহল এতে দিনের সার সংক্ষেপ কোরআন আজিজের সার সংক্ষেপ এটা ওলামা একরাম তত্ত্বাবধানে পরিচালিত হওয়া বর্তমান সাত বিরুদ্ধে সকল ওলামা একরাম কেন তার সাথে কোনো জমি নিয়ে বা দুনিয়ার কোনো বিষয় নিয়ে ঠেলাখালি হয়েছে এরকম কোন বিষয় না সাত সাথে কোন ব্যক্তিগত কোনো শত্রুতা আছে কারো এরকম কিছুই না কোরআন হাদিসের পরিপন্থী কোরআন হাদিস বিবর্জিত কিছু কথা বলেছে এবং লিখেছে বারবার একবার দুইবার বারবার বলেছে লিখেছে তার বয়ানের মধ্যে বলেছে যার কারণে বর্তমান ওলামা একরাম সমস্ত ওলামা একরাম ঐক্যবধ পোষণ করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তাকে বর্জন করতে হবে তার কথা এরকম ভাবে অনুসরণীয় অনুকরণ হিসেবে আর থাকবে না বিরুদ্ধে কিছু কথা বলা ভাই গেলাম কানাকানি করতেছিল কিন্তু তখন গোপনে ছিল সংগোপনে ছিল এরকম প্রকাশ্যে আসে নাই তো আমরা জানবো কিভাবে যদি দুইটা লোক আলাপ করে কোন বিষয় আমরা জানবো কিভাবে বুঝবো কিন্তু তখন থেকে আমি দেখছি তখন থেকে এগুলি নিয়ে টানা বুঝি কিন্তু যেমন মনে করেন উনি একটা কথা বলছে কি আমরা সকলেই জানি কিন্তু সবসময় আমরা এটা শুনে আসি হেদায়ত আল্লাহর হাতে কিন্তু কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত হেদায়ত আল্লাহর হাতে কারণ উনি এরকম বলছেন ওনার টকরির মধ্যে আছে যার কারণে জবাব দিচ্ছে না বললে তো জবাব দেওয়া জবাব বানায় বানায় যেতে উনি বলছে কি হেদায় যদি শুধু আল্লাহ তাল্লাহ হাতে থাকত। তো আল্লাহ নবী রসুলগণকে কেন বানাইছে আল্লাহর রসুল স্বয়ং সৈয়দুল মুরসালিন হয়ে তার চাচাকে হেদায়াত দিতে পারেন কত কান্নাকাটি করেছে আল্লাহ রসুল আবু তালেবের জন্য রুনা জারি করেছে কান্নাকাটি করেছে চোখের পানি ফেলছে হাত দেছে আল্লাহর কাছে কোন নবীও কাউকে কিছু দিতে পারে না ডাইরেক্ট দিতে পারে না যদি আল্লাহ তালা না আসান আল্লাহ রসুল চাইছেন আবু তালেবের হেদায়ত কিন্তু দিতে পারছেন আল্লাহ উল্কে আয়াত নাজিল করে বলছি তহজিব তাই নবী তুমি চাইলে হবে না আমি চাইত থাকল আবাদ কিছু গোমরাহ লোকদের অনুসরণ করে অনুকরণ করে এরকম কথা উনি লেখছে যে কোরআন শরীফ দেখে দেখে শুধু বললে অর্থ না বুঝে বললে কোনো লাভ নেই এরকম কিছু কথা গোমরাহ লোকেরা পদ্রস্ত লোকেরা বলেছিল আগে ওই কথাগুলোকে অনুসরণ করে উনিও বলতেছে কোরআন শরীফ শুধু শুধু যদি অর্থ বুঝে না বুঝে যদি পড়া হয় তাহলে এটাতে কোনো লাভ নাই এটা কি অন্য কিতাবের মতো কোরআন শিবকে অন্য বইয়ের মতো যে অন্য বই কেউ যদি না বুঝে করে কোনো লাভ নাই সেরকম তো নয় কোরআনে কারিম এমন একটি কিতাব যে কিতাবের প্রত্যেকটি অক্ষর আপনি বুঝে পড়েন না বুঝে পড়েন কম পক্ষে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা দশটি করে নে আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝায় দিতেন আবার যে আলিফলাম মেম কেউ করলো তাহলে এখানে তিনটা অক্ষর থাকার তিরিশটা নেগে পাই শুনলে ওই পরিমানে সব যেই পরিমাণ পড়লে সব ওই পরিমাণ সব আর চালদা রসুল জেটে উদাহরণ দিয়েছেন যে মিম এটার অর্থ কি আমরা জানি তাহলে কিভাবে কোন গাধা এইভাবে বলতে পারে যে অর্থ না বুঝা কোনো লাভ নেই এটার অর্থ তো আমরা জানি না আরিফলাম মিম তাফসিরের কিতাব খুলে দেখেন ওখানে লেগছে এটার অর্থ একমাত্র আল্লাহ তালা জানেন আমরা কেউ জানি এরকম কিছু কথা এরকম বলতে গেলে বহু কথা পর্যবেক্ষণ করে পনেরো বিশ বছর চেষ্টা করা হয়েছে কিন্তু উনি সদরান উনি নিজেকে সংশোধিত করেন রুজু করছে আবার বলছে রুজু করছে আবার বলছে মনে করেন একটা মানুষ চৌবা করলো করে আবার তো অন্যায় করে হবে হবে আমানু ইমানি করছে কুবরি করছে আবার ইমানি করছে এরকম বারবার সাত সাহেবের বিচারটা ওই রকম হয়েছে শেষ পর্যন্ত ওলাম নিরাশ হয়ে এই কথা বলছে যে ওনাকে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে আর রাখা যাবে না ওনার কোনো কথাই নেওয়া যাবে না উনি পরিচার্য ব্যক্তি পরিচার করে বর্জন করা কারণ কোন জীবিত মানুষ চেতনা থেকে নিরাপদ নয় ভাই কোন জীবিত মানুষ এই জন্য ওলামাই গ্রামের এজমা হয়েছে বর্তমান ওলামায় গ্রামে বর্তমান যুগের যত বড় বড় আলেম আছে দাওলম দেওয়া যত বড় বড় আলেম আছে বাংলাদেশে যত বড় বড় আলেম আছে কোথাটা খেয়াল করি ভাই এজমা এজমা কাকে বলে ঐক্যবাদ পোষণ করবে। এখানে কিন্তু সাধারণদের কথা বলা হয় ওলামাদের কথা বলা হয় মনে করেন সাধারণ কিছু উন্মত মূর্খসূর্গ লোক ওরা সব হলে একটা কথা আরো বলে ওটার কোন ভ্যালু নাই কোন দাম নাই শুনি দাম নাই ওলামা একরাম যদি কোন বিষয় ঐক্যমত পোষণ করে সর্বসম্মত রসুল বলেছেন যে তারা হকের উপরে অন্যায় আর বাতিলের উপরে বর্তমান যুগের সমস্ত ওলামা একরাম সমস্ত বলতেছি মানে বৃহত্তর ওলামা একরাম দুই একজন ছিটাফটা ওটা কিন্তু এজমার পরিপন্থী নয় দুই একজন বাস কারণ তারা স্বার্থের কারণে বিভিন্ন কারণে দুই একজন এরিক্সারিক্সে নিয়ে যেতে পারে রেজমা হয়েছে সকল ওলামা একজমা হয়েছে যে সাহ সাহেব অনুসরণীয় ব্যক্তি নন একজন হকানি আলেম যদি হয় হকানি সে যদি হকের উপরে থাকে রব্বানী সে যদি আল্লাহওয়ালা হয় তাহলে সে অনুসরণীয় থাকে কিন্তু সাদ সাহেব অনুসরণীয় নয় এটা তো আপনারাও শুনেছেন বিভিন্ন ভাবে তো আসলে ভাই হকের উপরে থাকা হককে সেনা হককে জানা এটাই কিন্তু বহুত বড় একটা জরুরি ছিল সবসময় আল্লাহ কাছে আর বাতিল কে বাতিল হিসেবে চিহ্নিত করার আমাদেরকে তৌফিক দাও এবং বাতিল কে বর্জন করার তৌফিক দাও ভাই এই জন্য হক বুঝতে হবে আমাকে দিন যতদিন আছে যতদিন আল্লাহ তালা রাখবেন এই পৃথিবী রাখবেন ততদিন দিন থাকবে আর যতদিন দিন থাকবে ততদিন কোরআন থাকবে আর যতদিন কোরআন থাকবে ততদিন কোরআনওয়ালা সঠিক ওলামা এক সঠিক ওলামা একেরাম হাক্কানি রব্বানি ওলামা একরাম আছে কি নাই আছে না তো তাদের কথা অনুযায়ী দাওয়াততাবলিক যেভাবে যেই সিস্টেমে পরিচালিত হয় ঠিক সেইভাবে আমাকে আপনাকে দাওয়াততাবলিক করতে হবে মন করা করলে হবে না সেই জন্য ভাই আমার আপনার মেহনত এটা আল্লাহ তাহলে অবশ্যই কবুল আর মঞ্জুর কিন্তু মেহনতটা সঠিক হইতে হবে একজন নামাজ করেও জাহার নামে যাবে যাবে সঠিক না এক ব্যক্তি ঈদের এরকম নফল নামাজ করতেছি ঈদের দিন মাঠে ঈদের মাঠে কবিতা আলীর তাকে দেখে বললেন হেই লোক কেন নফল করতেসো জানো না ঈদের দিন কোন নফল নাই তো উনি বলতেছে হজুর আমি তো নামাজই আমরা যেমন অনেকে বলি আমি তো তাবলিকই করছি তাবলিক করতেছেন সঠিক তাবলিক করতে হবে সঠিক নিয়মে করতে হবে আসলে তা আলির ওই লোকটাকে বললেন যে হে লোক এই নামাজ তোমাকে জাহান নিয়ে যাবে যে কোনো কাজ শরীয়তের যে কোনো কাজ সঠিক অনুযায়ী করা সঠিক পৃষ্ঠেক অনুযায়ী করা আল্লাহ রসুলের যেমন মসজিদ বানাইছে কিছু লোক মসজিদ পাঠায় যাও তো মসজিদ ভেঙে দিয়েছে আগুনকে জ্বালা দিয়েছে আমরা শুনলে বলবো কেন এই কাজ কেন করলো উনি মসজিদকে কেন আগুন দিয়ে চালাচ্ছে ওই মসজিদ তো দিন আবাদের জন্য হয় নাই দিনকে বরবাদ করার জন্য করা হয়েছে দিনকে আবাদ করার জন্য করা হয়েছে না বরবাদ করার জন্য করা হয়েছে বরবাদ এখন যে দাওয়াতের যে সাতপন্থী যে গ্রুপটা আছে এটা তো দিনকে বরবাদ করতেছে ওরা পরবর্তী প্রজন্মকে কি দিবে বলেন ওরা কি দিবে ওরা পরবর্তী প্রজন্মকে মানুষদেরকে এই জিনিসটাই দিবে যে আলেমকে ঘৃণা করোনা বুঝবে যে আলেমের প্রতি বিদ্বেষ রাখো আলেমের কাছে যাই না আলেমের কথা শুনিও না এই কথাগুলো তো মানুষকে দিবে নাকি এটা দিলে কি ডিম থাকবে ভাইম মালিক রহমতুল্লাহ চার ইমামের একজন বড় ইমাম উনি একটা কথা বলে গেছেন মারাত্মক কথা উনি বলছেন কেউ যদি আলেমের প্রতি বিদ্বেষ রাখে হিংসা বিদ্বেষ রাখে আলেমের কথা আলেম হওয়ার কারণে ফাঁকা নিয়ে আলেম হওয়ার কারণে কেউ যদি কোনো আলেমের সাথে হিংসা বিদ্বেষ রাখে আলেমকে যদি গালি দেয় তার মৃত্যুটা কুফরের উপরে হবে নিশ্চিত না কারণ সে তো দিনকেই গালি দিয়েছে তার মৃত্যু ইমানের উপরে হবে না হবে এগুলি কোথা আমাদেরকে খেয়াল করতে হবে ভাই এগুলি সতর্ক বাণী আমাদের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক কথা বোঝার অনুধাবন করার এবং আমল করার জন্য কৌকিক দান করবে ছাত্রগুলো আমাকে খুব মোহিত করেছে তার কারণ তারা অত্যন্ত অল্প বয়সের যুবক বয়সে তারা এই অবস্থাতে তারা দিনের জন্য বের হয়েছে জন্য বের এটা আমি শুনে খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি তারা খেলাধুলায় নিজেদের হায়াতের সময়কে নষ্ট করতেছে বরবাদ করতেছে কিন্তু ওনারা মসজিদের পরিবেশে এসেছে এটা আল্লাহ খাস দরবার এখানে আসলে রহমত অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এরকম খাস দরবারে এসে সময় দিচ্ছেন এই তিন দিন হোক এটা অল্প সময় হোক আল্লাহ তালা এই অল্পের মধ্যেও বর্বর দান করবেন যদি আল্লাহ দেন তাহলে অল্পের মধ্যেই অনেক বেশি দান করবেন যেন আপনাদের জন্য আমার খাস দোয়া থাক বন্তরের দোয়া আল্লাহ আপনাদেরকে আপনাদের এই চেষ্টাকে কৌশিকে মেহনতকে আল্লাহ তালা যেন মূল্যায়ন করে আল্লাহ তালা যেন সকলের জীবনকে সাফল্য মন্ডিত করেন সকলকে যেন আল্লাহ তালা দিনের সাতচা দায়ী বোনার জন্য সৌজিক দান সকলেই বলে আল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভাই ভালো থাকেন তাহলে তো যুয়া হস্তম اللہ আলহামদুলিল্লাহ মসলা اللهم اهدنا মাহদিনা দিবিনা দিন না সজমিয়া যালনা সব লিমনি তদা মাওলাইকারী মাওলা এই যুবক শ্রেণীর নৌজয়ান তপকার এই মানুষগুলোকে তুমি দিনের জন্য কবুল করো মাওলা আল্লাহ আমাদের সকলকে তোমার মাহবুব দিনের জন্য কবুল আর মঞ্জুর করোলা আল্লাহ আমরা দুনিয়ার জন্য মেহনত করতে জানি আমরা শিখেছি মাওলা কিন্তু দিনের জন্য মেহনত করতে আমরা পরিপূর্ণ শিখি নাই মাওলা জানি না মাওলা মাওলা তোমার দয়া যদি সামলে হাল হয় আমরা দিনের জন্য মেহনত করতে পারবো মাওলা আল্লাহ এই জামাত দিনের জন্য মেহনতের জন্য বের হয়েছেন আল্লাহ দিন শেখা ইমান শেখা আমল শেখা তাদের জন্য তুমি সহজ করে দেওয়া আল্লাহ এই জামাতের প্রতিটি ফর্দকে তুমি কবুল আর মঞ্জুর করা মাওলা আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে ই আল্লাহ আমাদের সকলকে তোমার খাস বান্ধা হিসেবে কবুল আর মঞ্জুর করো মান্লাহ দাওয়াত এবং তাবলীগকে তুমি সঠিক ভাবে আল্লাহ ওলামা তত্ত্বাবধানে ইয়া আল্লাহ আমাদেরকে কাজ করার আমল করার তৌফিক দান করো মওল্লা ইয় আল্লাহ যারা বুঝতেছে না হককে বুঝতেছে না মাওয়া যারা উল্টা বুঝতেছে ভুল বুঝতেছে ওলামা একরামদের প্রতি যারা হিংসা বিদ্বেষ রাখতেছে মাওলাহ আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দিয়ে দাও সহিবুজ দিয়ে দাওলা সুবহান ইজতে আহমদুলিল্লাহুল্লাহ